এই সৌর সোর ক্যুণ স্পষ্টত একটি মক্কি অর্থাৎ মক্কি জীবন নাজু হয়েছে मुसलमान घोषणा तेहदाय काफिर सम्पर्कहनता एट अध जिनि জেহাদের বিধান একটা আর কাফের সাথে আমার সম্পর্ক নাই এটা হচ্ছে আর একটা জিহাদ যখন তৌফিক হয় তখন হবে জিহাদ জেহাদ তোমরা কাফিরদের সাথে জেহাদ করার জন্য লড়াই করার জন্য যথাসাধ্য শক্তি সঞ্চয় করো শক্তি নাই তো কাফিরদের সাথে জেহাদ করবেন কিরকম কিন্তু কাফিরদের সাথে যে সম্পর্ক নাই এটা সব সময় হতে পারে সব সময় হতে পারে কাফিরদের সাথে সম্পর্কীয়হনতা এজন্য আল্লাহ রসুন আলী ও এক সাহাবি কে বলেছেন তার নাম হচ্ছে হ্যারিস তিনি বলেন যেটা আমি আমার যেটা ঘুমাবার সময় আমি পাঠ করব ঘুমাবার অনেক দোয়া আছে তার তরিকা রয়েছে নিয়মাবলী রয়েছে সবের মধ্যে এটা হচ্ছে একটা সুরতুল কে ওই সাহাবি যখন বললেন হে আল্লাহ রসুল আপনি আমাকে একটা কিছু শিখেন এটি আমি ঘুমাবার সময় পাঠ করব তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি যখন বিছানায় যাবে ঘুমাবার জন্য তখন তুমি সৌরণ পাঠ করবে মুক্তি তাই আসল জিনিস হচ্ছে মুক্ত হওয়া আমি আমার সিরিকের সাথে সম্পর্ক নেই ক্যাফিটের সাথে সম্পর্ক নেই যাদের মধ্যে রয়েছে যাদের মধ্যে রয়েছে কুফরি অথবা যাদের মধ্যে রয়েছে এদের সাথে আমার সম্পর্ক হতে পারে না আপনি যদি মুসলমান হয় মুসলমান হন কাবের সাথে সম্পর্ক হবে নাস্তিকের সাথে সম্পর্ক থাকবেই ইউদির সাথে সম্পর্ক থাকবে মুশিকের সাথে সম্পর্ক থাকবে বৌদ্ধের সাথে সম্পর্ক থাকবে নাসরার সাথে সম্পর্ক থাকবে ঘুমাবার আগে তুমি ওইটা পড়ো এবার কেউ যদি পড়ে তাহলে বোঝা গেলো সে সিরিখ থেকে মুক্ত অবস্থায় ঘুমালো এবারে যদি তার মৃত্যু এসে যায় তাহলে সে মুক্ত অবস্থায় সে মারা গেল সোভান তাহলে আপনার এর উপর আমল করবেন কাল আলবানি এটা নিয়েছি আর এই হাদিস টিমাম তফসিদ ইন হাদিস করেছেন আপনাদের সামনে পেশ করলাম এর পূর্বে হয়তো আমল করতেন না আজকে থেকে আমল করুন जरा हैं, हम क्यों खूब कम तक कर गुरुत्व रही है আল্লাহ করতেন তাই না যদিও নতুনদের জানা নেই এরকম থাকতে পারে পুরাতন হওয়া সত্ত্বেও না জানতে পারে তাই সুরাত আর কুলহু আল্লাহ আহাদ ফের সুন্নতে আলহামদুলিয়া দ্বিতীয় কথা এমনি ভাবে আবু দৌদ রয়েছে হাদিস আল্লাহ রসুন তো অর্থাৎ পাঠ করতেন যেমন প্রথম দুই জায়গা পড়লেন ওই দুই রেখাতে পড়বেন পরে যে দু রেকাত সালাদ পড়তেন তাতে প্রথম শেষ কোনাতে দ্বিতীয় রাখাতে সাধারণত উল্লেখ করেন মক্কার মু বলেছিল হে মোহাম্মদ সাল আলিহি ও अपनी आस नहीं तो झमेलाई लड़ाई नहीं, फसाद नहीं करी। अमा दिर मजे और अपना चुक्ति हम समीति चुक्ति एक बच्चर मबूर उपासना कर আর এক বছর আপনি আমাদের মা বুদ্ধের উপাসনা করবেন বলেন কম্প্রোমাইজ এই প্রস্তাবটা না আপনার সবাই এখানে দেখলমান তোমার সামনা আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ সবাই মুসলিম কিন্তু যদি নাস্তিক হয় তাহলে বলবে ঠিকই আছে বুঝুন এটা এরকম কোনো সম্প্রীতি হতে পারে না সমঝোতা হতে পারে না যে সমঝোতার মাধ্যমে স্বীকৃতি দেয়া হয় স্বীকৃতি দেয়া হয় স্বীকৃতি দেয়া হয়। এরকম কোন রকমের সম্প্রীতি আর সমঝোতা ইসলামে হতে পারে না হতে পারে না সত্য না মিথ্যা বুঝলেন শুধু এখানে সত্য বললে হবে না বাস্তবে সত্যতা প্রমাণিত করতে হবে এই আপনার আমরা শুধু পড়ি কেউ কেউ হয়তো অনুবাদ জানে কিন্তু অনুবাদ জানলে হবে না ভালো করে বুঝে শুনে পড়তে হবে বলছেন ما عبدتم ولا আবুদ عابدون ما তুমিদ لكم دينكم ولي دين غیرہم এই ক্যাফির বলতে সব রকমের ক্যাফির সামিল চাই মুস্রিক হোক হিন্দু আর না হয় হিন্দু না হয় নামে মুসলমান কিন্তু বাস্তবে মুশ্রিক আছে কিনা সেরকম মুশ্রিক শুধু নাম নিলে হবে না ইসলাম আপনাকে শিরিখ থেকে বাঁচতে হবে বিপদে যখন পড়েন তখন চলে যান বাবা বাবা বিপদ মাহবুবে সুবাহী মৌজুদ বাবা ও বড় পীর কে ডাকে আচ্ছা কি বলেন সলাতে যায় ইয়া কেনা ইয়া কেন বলে আর বাইরে এসে বড় পীর আব্দুল কাদির জিলানি না শুনেছি অনেকে বা অনেক না হলেও কিছু মানুষ এরকম থাকতে পারে আছে যারা বাগদাদের দিকে মুখ করে সলাত করে বলে ওখানে নাকি আব্দুল কাদের জিলানি রয়েছেন অনেকের ধারণা আমরা ছোটবেলা শুনতাম আবদুল কাদের জিলানির নাম যদি উজু ছাড়ানো তাহলে পশম পড়ে যায় আপনারা শুনেছেন কয় জন শুনেছেন হাত তুলেন কিরকম সিরকি আকিদ রব আলমিনের নাম আমরা উচ্চারণ করতে পারি সব সময় সব সময় পড়তে পারি উজু অবস্থায় পড়ি উজু ছাড়াও পড়ি যে অবস্থায় গুসল ফরাজ সে অবস্থায় পড়ি যে অবস্থায় সে অবস্থায় পড়ি আমরা কখনো দেখলাম না আলামিন আমাদেরকে নির্দেশ দেননি সব সময় তোমরা তোমাদের রবের বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে তাকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার তসফি পাঠ করো রবাহ আলমিন বলেননি খবরদার উজুচারা পড়বে না বলেছেন যদি ফরজ হয় তাহলে পড়বে কিনা ওখানে কিছু মতবিরুদ আছে আর ওখানে এই ভন্ড কি বলছে ভন্ডরা আব্দুল কাদানির নাম উদু নানিয়ে যদি বলা হয় তাহলে তার পশম নষ্ট হয়ে যায় বা পশম পরে যায় আরেকটা যারা আল্লাহ রে মানছ না মুখ দিয়ে বলছো কিন্তু বাস্তবে তার ইমান নাই তোমাদের আকিদা যদি বাগদাদে কেউ মারা যায় তাহলে তার গুড়া যাব হয় না তারা বলে সবাই বলুন বলছেন তো বুঝে শুনে বলতে হবে কে কাফের ফের যে আল্লাহর মানে না কে কাফের ফের যে আল্লাহর বিধান মানে না কে কাফের। সে বলে বাগদাদে কবর আজ হয় না যেহেতু ওখানে আব্দুল কাজির জিলানি আছেন আপনারা জানেন রসুন আলী ওর মর্যাদা বেশি না আব্দুল কাদির জিলানির মর্যাদা বেশি আমরা সবাই মুসলমান আমরা কি বলি রসুল বলি কি না কেউ বলে হাদ আব্দুল কাদির জিলানি কেউ বলেন কি যদি এরকম বলে মুসলমান না কে ফের কে ফের সন্দেহ আছে আমরা বলি আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল আর কি বল তাই না সর্বশেষ নবীকে সর্বশেষ আর আরো ধরনা দিলে হবে না সর্বশেষ নবী সর্বশেষ রসুল আবাদের নীন মুহাম্মদ রসুল আল্লাহ রসুল বলেছেন আমি সর্বশেষ নবী আমার পরে কোন নবী নেই সালাম আল্লাহ রসুন সালাম বলছেন এখানে আজব হচ্ছে একবার বের হলেন দুটি কবরের পাশ দিয়ে গেলেন বলছেন আল্লাহ রসুন সাল্লা ইসলাম এই দুইজনের কবর আজব হচ্ছে এটা কোথায় বললেন না জানি তাহলে তাদের ইয়াকিদা হবে না আবার কি দূর থেকে ধ্যান ধরে কিছু মানুষ আছে কিছু আরবি জানলো হয়তো মাদ্রাসায় পড়েছে আরবি জানে সুর ধরে সুরের কণ্ঠে মানুষের সামনে কথা বলে আয়াত একটা দুইটা পড়ে নিল মানুষ বলে এর চেয়ে বড়ো হতে পারে নাওদুল্লাহ সেদিন আমি একটা দিছি ও বলছে আর কি আচ্ছা বললেন এই জনের কবের আদাব হচ্ছে নবী বাঁচাতে পেরেছেন নবীর কারণে বেছে গেছে তারপরে কোথা আছে জন্য রসুন করবেন সেটা ভিন্ন কোথাও আগে তিনি সংবাদ দিলেন কিহ সে মানুষের কল্যাণ চায় না শুধু বললে হয় নাকি আমি তোমার কল্যাণ চাই বাস্তবে কল্যাণ নাই আপনার কাছে আছে আপনার صدیق আর ওর কাছে করে সে কিন্তু তোমার কথা ওর কাছে গিয়ে আবার বলবে অতএত থাকো কি বলবে স্টপ সামনে গো এ হ্যাড সামনে যাও না এখানে বন্ধ তুমি আরেকজনের চুগলি করবে কেন চুগলি করা হারাম এটা পেশাব থেকে বাঁচত না অর্থাৎ পেশাব নিয়ে খুলুক না। কুলুপ নিতোনা অথবা পানি নিত না আল্লাহ রসুন সব জায়গায় পানি পাওয়া যেত না তাই তার ঢিলা ব্যবহার করতেন তাই না হাদিস করে দেখা যায় দুইটা থেকে একটাই ব্যবহার করেছে হয়তো ঢিলা আর নহ কুলুক আল্লাহ আল্লাহ করেছেন বাঁচত না তাহলে কি করতো তো হলে যাত পেশ চলে আসত আরকি অনেক দেখবেন আর সিভিলাইজড বুঝছেন ভদ্র সমাজ মুসলমান যদি হয় তাহলে এরকম বদ্র হবে না ওটা ক্যাফেটদের এরকম করে ওখানে যায় দুয়া মোচা কিছুই নাই পরিষ্কার পরিচ্ছন্নতা কিছু নাই এরকম হাতে দাঁড়িয়ে পেশাব করুন আর ঝাড়াম চলে গেল বিভিন্ন জায়গায় আছে কিনা এরকম দাঁড়িয়ে পেশাব বিশেষ কারণে ঠিক আছে না অভ্যাস ভরণ ঠিক না এই অধ্যায় অন্যদিন বলবো এখানে হচ্ছে পেশাব থেকে সে বাঁচত না অনেকে মুসলমান সলাতে সময় হয়েছে তার কবর আজ হচ্ছে তুমি এখন সামনে নমাজ আর নমাজ না পড়লেও সমাজ সামনে নাই মনে তুমি গুসুর করবে তবুও তোমাকে সাথে সাথে পেশাব থেকে যে পেশাব করেছ পেশাব করার পরে পানি নিয়ে অথবা ঢিলা নিয়ে তা থেকে পবিত্র ওই নারি তাহলে তার মারিয়ে হচ্ছে আমি নোমাজ পড়ব না আপনারা কে কে এরকম করবেন যে বলবে কাপড় পাক না নোমাজ পড়বেন বলেন সবাই আপনারা পেশাব করার পরে ইস্তেঞ্জা করবেন না ঝাড়া মারে জ্বলে আসবেন কে এরকম করবেন আল্লাহ আল্লাহ আপনাদের তভিক দান করুন এই রেবায়ত বহারি মুসলিমে আল্লাহ রসুন সোল্ল ইসলাম বলেছেন দুইজনের কবর আদাব হচ্ছে একজন চুগলি করতো একজন পেশাব থেকে বস্তা তাহলে আর একটা আকিদ ইহ যখন যেখানে রয়েছে দরগা কথিত দরগা আসলে দরগা আর দুর্গা সমান মূর্তি পূজা করা হয় আর দরগাও নাম অন্য নামে করা হচ্ছে সমান কিনা দরগা দুর্গা নাম আর কি পরিবর্তন কোন এক ব্যক্তি বলেছিলেন কোন এক বিজ্ঞানের একটা কেসিটা আমি শুনেছিলাম তিনি বলেছিলেন জওহরলাল নেহরু তিনি নাকি বলেছিলেন ভারত মাতার দুই সন্তান দুই সন্তান হিন্দুদের কাছে ভারত মাতা কিনা মাতা বলছে ভারত মাতা কি দু সন্তান হতান মুসলমান ওর একান হিন্দু বুঝলেন তো ভারত মাতার দুই সন্তান দুই সন্তান বাংলাদেশ দুই সন্তান এক সন্তান মুসলমান আরেক সন্তান হিন্দু সে কিরকম হল এক সন্তান নিজেরা মূর্তি তৈরি করে অমুকের অমুকের অমুকের পুতুল তৈরি করল তারপরে ওদের সামনে উপাসনা করে এই গেল এক সন্তান এটাকে হিন্দু সবাই জানি আমরা না আর আরেক সন্তান যারা তাদের পুণ্যবান লোক মারা গেলে কবরে দাফন করে পরবর্তীতে অতএব ভারত মাতার দুই সন্তান এক সন্তান সরাসরি মূর্তি পূজা করে আর আরেক সন্তান কবর পূজা করে সবাই বলি নামিল্লা অতএব বোঝা গেল ওই একটা হিন্দু শেতান সেও মুসলমান কথিত মুসলমানরা যারা কবর পূজা করে তাদের সমর্থন দিচ্ছে আচ্ছা মুশ্রিক যে কাদের সমর্থন এটা কি হয় কারণ সে এরা এরা এরকম এরকম পূজা পূজা করে করে সমর্থনই সমান তাই অনেকে বলে দেখো আমাদের দরগা এমন যে দর্গা এসে হিন্দুরা পর্যন্ত আসে বলে কিনা আমি নিজে শুনেছি বলছে কবরে হাজার হাজার হিন্দু যায় কবরে শুধু মুসলমান যায় না হিন্দুও যায়। হিন্দু ভক্তি নিবেদন করে নজর নিয়াজ পেশ করে যদি এটা আল্লাহরের কর্তবাদের কিছু হতো তাহলে ওখানে হিন্দু যেত না হিন্দু কি মসজিদে আছে কারণ মসজিদে কার ইবাদত করা হয় আল্লাহ আর দর্গায় অন্যের তাই অন্যশ্রিকরা মসজিদে আসে না মসজিদে এসে আল্লাহর ইবাদত করে না কারণ এটা তারা বুঝে ওখানে শুধু মুসলমানরা যায় আর এখানে দর্গা কোনো অসুবিধা এখানে আমরাও যেতে পারি যেভাবে মুসলমান মুশরিকরা যায় ওইভাবে আমি হিন্দু মিশিক আমিও যেতে পারি কারণ সিরকে আমরা উভয় সমান সবাই বলি আব্লা কথা বুঝতে পেরেছেন ভালো করে বুঝবেন হে কাজের করবাই শেষ হয়ে গেছে এই জন্য মুক্ত করে নিচ্ছি লাগ করি না তাবুদুন তুমরা যাদের এবাদত করো অথবা যার এবাদত করো কারি করি। অনুবাদ আমি যেরকম করি ভালো করে শাব্দিক ওদের সাথে খেয়াল করে করছি অনুবাদ আপনারা খেয়াল করবেন ওলা আনা আবি আমি এবাদত কারি নই তোমরা যাদের এবাদত করে আসছ বা করেছাদ আমি যার এবার কে মোহাম্মার ইবাদত করতেন তিনি কে আমাদের মুসলমানরা যার ইবাদত করে তারা কে যার ইবাদত করে তিনি কে সমস্ত মুসলমান যারা মুহিদ একত্রবাদী তারা একমাত্র আল্লাহর ইবাদত করে কার ইবাদত করে আর কারো এবাদত করে না তাই আমাদের মাগুদ একমাত্র আল্লাহ ইল্লা। তাই এখানে কাফিরদেরকে বলা হচ্ছে মুশ্রিক তোমরা যাদের ইবাদত করো অথবা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না তার তোমরা যদি আল্লাহর ইবাদত করো তাহলে আল্লাহর সাথে আরেকজনকে শরিক করো শরিক করে না বলছে আর কি আল্লাহ করি বিষ্ণুকে ছাড়ে না তাই না উপরাল এক মহাদেবকে ছাড়ে না উপরাল এরকম অমুক কে ছাড়ে না কৃষ্ণ কে ছাড়ে না বলতো ঠিকই বড়লা ও বরাল বিষ্ণীর বিষ্ণুর মধ্য সৃষ্টি করতে পারেন এরকম ক্ষমতা রয়েছে বিপদ দুরকারি কে মহাদেব নাকি বিপদ দুরকারি কি আব্দুল কাদি জিনানি বিপদ কি শাহজালান বিপদ দুরকারি কি সাফরান না তারপর বলছেন কেউ কেউ মনে করে এখানে আল্লাহ বলছেন তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন এটা হচ্ছে নাস্তিকদের বাজজি। আর এটা যদি এরকম তর্জমা হয় তাহলে তার মানে এটা নয় যে তোমরা যেটা করছো ওটা সত্য আর আমি যেটা করছি আমি ওটা সত্য তার মানে কি এটা কারণ আগে বলছি সাথে যে আমাদের সম্পর্ক নেই এটা দেখাবার জন্য তুমি যেটা যাও যাও করব আলমিন আপনি আপনার রবের পক্ষ থেকে হক বলতে থাকুন যে এরকম নাকি আল্লাহ কি বলেছেন কিন্তু পরে বলেছেন আপনি হক বলতে থাকুন অতপর যে চায় হক গ্রহণ করুক আর যে চাই হক গ্রহণ না করুক তারপর কি বললেন শুনো আমি জালিমদের জন্য তৈরি করে রেখেছি আগুন তার মানে কি এবারে তোমার ইচ্ছা দিন ইসলাম আনো আর না আনো ইমানো এটা কি করবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাই এটা নাস্তিকবাদের পক্ষে দলিল হচ্ছে না নাস্তিকবাদের বিপক্ষে দলিল হচ্ছে এছাড়া প্রথমে রবীন্দন কি বলেছেন বলেছেন আপনা একবার বল সাল ল আবুদূন ও তুমি মা আবুদ বিদুম অলিদো নবুদ লীনুকু অলিয় দীন তোমাদের সাথে আমার কোন সম্পর্ক নাই কারণ আমি হচ্ছি মুসলিম আমরা সবাই ইনশাল মুসলিম আমরা সবাই মুসলমান বাংলা বা উর্দু ফার্সিতে মুসলমান তুমি ইসলাম কবুল করো আমার সামনে তুমি আত্মসমর্পণ করো সমস্ত সৃষ্টি রবের জন্য সুভান তাই আমরা আর কাউকে ভয় করি না কারো করি না। এবাদত করি একমাত্র আল্লাহ এই হচ্ছে এই সুরার শিক্ষা এবারে আসি শেখুল ইসলাম ইমাম ইবনে তৈমিয়া কারণ সাধারণ সবাই। তিনি বলছেন এটা হচ্ছে আমি এবাদত করি না তোমরা যাদের এবাদত করো তোমরা এবাদত করিনো আমি যার ইবাদত করি কর্মের সাথে সম্পর্ক আমিও না আর তোমরা আমি যার আল্লাভ মাহবুদার আল্লাহর যদি ইবাদত করো তাহলে আল্লাহর সাথে আর একটা এইগুলো ফেয়াল এরপরে বলছেন ওয়ালা বিদা আমি এবাদতারী নই তোমরা যাদের এবাদত করে আসছো তোমরা রাজি হবে না আমি যার ইবাদত করছি এটা হচ্ছে কাফিরদের ব্যাপার কিন্তু এখানে কোথায় এই সুরা নাজিন হওয়ার পরে অনেক মুশ্রিক মুসলমান মুসলমান হয়েছে হয়েছে কিনা অনেক মুস্রিক মুসলমান হয়েছে আর একজন দুইজন নাকি হাজার হাজার এই সরিল হয়েছিল মুক্তি জীবনে নবী করিম সোল্লা আলি ও পরবর্তীতে হিজরত করে আসলেন মদিনায় এই সময়ে অনেক করে অনেক লোক ইসলাম কবুল করেছে কবুল করেছে কিনা তাহলে তার মানি এখানে সব না যাদের ভাগ্যে আল্লাহ লিখিয়ে রেখেছেন ওরা কখনো ইসলাম কবুল করবে না এদের কথা এখানে বলা হয়েছে কিন্তু ইজমালি ভাবে উপস্থিত সময় যে কাজ করছো এইর সাথে আমাদের সম্পর্ক না এটা বলা হয়েছে কিন্তু পরবর্তীতে যদি রব্বুল আলমিন তোমাকে হেদায়ত দিয়ে দেয় এটা আমার কাজ নয় ওটা কার কাজ রব্বুল কাজ কিন্তু কথা হলো এ তোমাদের মধ্য থেকে কেউ কে এমন আছে যে কখনো ইসলাম কবুল করবে না এটা কে জানে একমাত্র আল্লাহ জানে সুবাহী এজন্য সুরতুল বকার আল্লাহ এই সু ক্যাফিরদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন সিল লাগিয়ে দিয়েছেন দেখতে পেতো জানেন কি জানেন আপনারা আবু জাহাল চুখ দিয়ে দেখত দেখতো আবু জাহাল কান দিয়ে শুনতো মন দিয়ে চিন্তা ভাবনা করতো পরিকল্পনা করত ষড়যন্ত্র করত সবই মজুদ প্রধান শত্রু ছিল আল্লাহ রসুন আবু জাহাল আর সে ইসলাম কবুল করবে না তার মনে অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন হ্যা শক্তিতে কানে ওর লাগিয়ে দিয়েছেন ওয়ালে আফসারি তার মানে কি না হক বড় ডিগ্রি না কোথাও বললাম কিন্তু আপনি হক কবুল করেন না আপনি কি বুদ্ধিজীবী এই জন্য যায় কথিত বুদ্ধিজীবী যারা বলে ওরা বেশিরভাগই নাস্তিক ঠিক না বুদ্ধিজীবীর যে পরিভাষা নাস্তিকদের ক্ষেত্রে তারা ব্যবহার করে আর আমরা কিন্তু না কারণ আলমিনের দৃষ্টিতে কে আল্লাহ বলেছেন আকাশ জমিনের সৃষ্টি রাত দিনের পরিবর্তন ব্যবধান এতে রয়েছে বুদ্ধিমানদের জন্য নিদর্শন আমাদেরকে একটু চিন্তা ভাবনা করা উচিত কিরকম রাত হয় কিরকম দিন হয় কখনো রাত লম্বা হয় কখনো বলবে আপনার ওই যারা উর্দু জগতের জ্ঞান রহে। তারা হয়তো বলে দিল আগামীকাল বৃষ্টি হবে ঠিক না আবে তার আলামত দেখে বলে আলামত দেখে দেখা যায় আক্রমণ করবে কিন্তু অমুক একটা নাম দিয়ে দিল আর কি আমি নাম বলবো পরে দেখা যায় দুইশ কিলোমিটার দূরী থেকে ওইটা চলে গেছে হয় কি না রক্ষা করে কে তুমি বুদ্ধিমান আল্লাহ বলছে যারা আল্লাহ মানে যে আল্লাহ মানে না সে বুদ্ধিজীবী না সে সয়তীবী ঠিক না হ ঠিক মানলেন তো যারা সত্যিকার বুদ্ধিজীবী তারা আল্লাহর আল্লাহ কে স্মরণ করে আল্লাহ অবস্থায় নিচ্ছি আমি আপনারা শুনছেন আমি আলোচনা করছি আপনারা শুনছেন মাঝে মধ্যে সুহান আল্লাহ পড়ছেন কোরআনের আয়ো কয়েকবার পড়লেন মাছা সবই দিকের আমাদের বলি আলহামদুলিল্লাহ আল্লাহ করুন আল্লাহ আর এই আকাশ জমির করে আর কি সৃষ্টি করো অর্থহীন সৃষ্টি করেনি সুম আল্লাহ আমাকে অর্থহীন সৃষ্টি করেছেন আপনাকে অর্থহীন সৃষ্টি করেছেন আপনি যদি বলেন আমি অর্থহীন শুধু আসলাম আর গেলাম বস পরেই শেষ কিছুদিন থাকবো পরে মারা যাবো ওই যে নাস্তিকদের কথা না তারা বলে এটা সব হচ্ছে প্রকৃতি আসলাম গেলাম শেষ তাহলে তার মানে কি আমি কুকুরের মতো তার মানে কি আমি বিড়ালের মতো মেকুরের মতো তার মানে কি আমি ওই পায়খানার কীট পতঙ্গের কীটের মতো আমাকে ওই সব শৈতানরা মানুষদেরকে ঐসব নাস্তিকরা সাধারণ পায়খানার কীটের সাথে তুলনা দিচ্ছে তারা বলছে আসার দেওয়া সমান আমরা আসল প্রতিদান পাবো রবীন্দিনের দরবারে ইনশাআল্লাহ তাই আমরা সবাই নে কামল করি করবেন ইনশাল সিরিখ থেকে বাঁচি বেদাত থেকে বাঁচি কুকর্ম থেকে বাঁচি মানুষকে সৎপ দেখাবার চেষ্টা করি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমাদের মা মুসলমানদেরকে মাফ করো আল্লাহ সমস্ত মুসলমানদের উদ্ধার করো। মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো আল্লাহ তুমি আমাদের এলিম বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দাও স্মরণ শক্তি বাড়িয়ে দাও আর এলিম মোতাবেক আমল করার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া হরতের কল্যাণ দান করো হাসান وقنا عذاب النار ربنا هبلنا من أزواجنا وذرياتنا قرة أعجل واجعلنا للمتقين إماما اللهم صلِّ وسلِّ مبارِك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين